বন্ধুরা শুনতে শুনতে শেষ হয়ে গেল শিল্পী আবুনাম শাকের দ্বিতীয় অ্যালবাম মাটির বিছানা বিছানা অ্যালবামটির কথাও সুর করেছেন শিল্পী নিজেই অ্যালবামটির সার্বিক দিক নির্দেশনায় ছিলেন শিল্পী জিহাদ হুসাইন ও শিল্পী শহীদুল ইসলাম প্রযোজনা ও পরিবেশনা করেছেন ইঞ্জিনিয়ার জিহাদ হুসাইনের পরিচালনায় স্বপ্ন রাশি অডিও রেকর্ডিং স্টুডিও আজকের মতো এখানেই শেষ কথা হবে আগামী এলবামে আল্লাহ হাফিজ